আবদুল্লাহ ইবনু উমর ওদিল্লাহালনু রসুল্লাহ সাল্লি সাল্লাম থেকে বর্ণনা করেন রসুলুল্লাহ সাল্লাই সালাম বালদার নিম্নাঞ্চলে জায়দ ইবনু আমর ইবনু নাবিয়েলের সঙ্গে সাক্ষাৎ করেন এটি ছিল রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের উপর ওহি অবতীর্ণ হবার পূর্ব ঘটনা তখন রসুলুল্লাহ সাল্লা উল্লাহ সাল্লাম এর সামনে দস্তরখান বিছানো হলো তাতে গোস্ত ছিল তখন জায়দ ইবনু আমর তা থেকে খেতে অস্বীকার করলেন তারপর তিনি বললেন তোমরা তোমাদের দেবদেবীর নামে যা জবেহ করো ता खीनावल खाई जार नामे जबेहरा